আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্হ্ন হতে বর্ণিত তিনি বলেন একবার নবী সাল্লাহ সাল্লাম খুদ্বাদিতে দাঁড়িয়েছিলেন এ সময় তিনি আইসা রদিল্লাহ তাল্লাহ এর ঘরের দিকে ইশারা করে তিনবার বললেন এদিক থেকেই ফিতনা যেদিক হতে সূর্য উদয়ের কালে শয়তান দাঁড়িয়ে থাকে